الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجمة والشجرة يسجدان وفضل زمانا على زمان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 لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أَسَنَهُ اللَّهُ تَعََ بِالحَقنِ بَش بَنَزير وَداعًا إلى اللهَِّ بِإِذن وَسِر جَ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فقال النبي صلى الله عليه وسلم لا تعتلي مخلوق في معسية الخالق أو كما قام النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ صَلِّ عَلَى رُوحِ مُحَمَّدٍ فِي الْأَرْوَاحِ وَعَلَى جَسَدِ مُحَمَّدٍ فِي الْأَجْسَادِ وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر جبيني درخ روشاس وليدانا الدري معنا كمشاس সবিহ কেহ রে বসবি হর্ষ জবানো বসিয়ার গো কুন ও কুন উহ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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرح لي صبري ويسر لي أمري وحل العقدة من لساني يفضه قولي মকবুল তো হাজ হাব মকবুল তো হাজ হাবিল তো বহুত হইনাকে মানি তু নে দিল তো বহুত হইনা কে মানি তু নে দিল তো বহুত হ এক চশমে যদ গাফা শাহনবাসি চশমে যদন গাফে যা শাহনবাসি সৈদ কেন গা হে মরহুম পিয়ার হোসেন ও সকল মুসলমান মৃত ব্যক্তিরোহের মাকফিরাত কামনায় আয়োজিত তফসিরুল কোরআন দোয়ার মাহফিন আজ ২৩ অক্টোবর দু হাজার মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুয়াজু জাতির মাথার মুকট অরাসুল্বিয়া হজরত উলামাই করম দূর দূরান্ত থেকে আগত আল্লাহেরা আল্লাহ শখর ও সোজুল আলমিনার জামান ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন নিয়ামতের শকর আদায়ার্থী মুসলমান হিসেবে ইমানের আওয়াজ পৌঁছু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদ সালাম সৈয়দুল মুরসালীন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খতামুল নবিদিন সৈয়দুল সাক ইমামুল রহমত আনম নবী গুল আরব আল আজম হবিবিয়া আশরফুল আম্বিয়া সৈদুল আজরত মুহমদুর রসুল অল্প সময়ের জন্য কিছু কথা বলার নিয়ে কোরআনে হাকিমের সুর আর বাকার সুরুর দুটো আয়াত করেছে বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লু আলিহাস্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে আল্লাহ তো বলেন আলিফলাম মুরাদিহি যা লিক কিতাব ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো অবকাশ নেই হুদাল্লী মুদর্শকদের জন্য আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর কারো আদেশ ও নিষেধ মেনে চলা পরিপূর্ণরূপে হারাত হাদিসের সংক্ষিপ্ত তর্জন মিম। এগুলো আরবি বর্ণ আরবি অক্ষর পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষাগুলো চিনার জন্য বুঝার জন্য কিছু নির্ধারিত অক্ষর আছে বাংলা ভাষা বুঝার জন্য শিখার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ সরু সরে আর দীর্ঘ ইংরেজি শিখার জন্য এবি ডি জেট পর্যন্ত হিন্দি বা উর্দু শিখার জন্য আলিফ বে পে তে আরবি শিখার জন্য আলি বা তা সা এই অক্ষরগুলোর আলাদা কোনো অর্থ নাই ক অর্থ নাই সরে ও কোনো অর্থ নাই এবিডি এগুলোর একক কোনো অর্থ নেই আলি বা তা এগুলোর কি নাই অর্থ নাই হ্যাঁ মিলাইলে অর্থ হয় ক ল ম মিলাইলে কি হবে কলম তখন অর্থ দাঁড়ালো একটি লেখার যন্ত্র আলাদা কয়ের অর্থ নাই ল অর্থ নাই ম অর্থ নাই মিলাইলে কি হবে ঠিক তেমনিভাবে করন শরীফের বিভিন্ন সুর শুরুতে আল্লাহ তালা এই অক্ষরগুলো আরবি বর্ণনা করেছেন কাফা তিন কা আলিফ লাম র এগুলোর কোনো কি নাই অর্থ নেই কি নাই এখন প্রশ্ন হল পৃথিবীতে একটি কিতাব मत द्वित कोताब नहीं कितब के सारा दुनिया मुसलमान क्या विधर्मी श्रद्धा करता कोरो दाम आन जार मध्य को भूल नहीं जे कुरान शरीफा एक छोट बाच्चाओ हाथी नीते हल्का किन्तु एर तिलवात यो मजार एर व्याख्या यो मजार এত দামি একটি কিতাব যেগুলো বিধর্মীরা পর্যন্ত অধ্যায়ন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে সেই কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর কেন আল্লাহ উল্লেখ করলেন এটা হলো প্রশ্ন। আলিফলাম মিম আলিফলাম র এগুলোর কি নাই অর্থ নাই প্রশ্ন হলো এত দামি কোরআন শরীফে অর্থহীন অক্ষর কেন আল্লাহ উল্লেখ করেছেন এটা হলো প্রশ্ন এর চারটি জবাব নাম্বার ওয়ান আল্লাহ রব্বুল আলমিন এই অক্ষরগুলো দিয়ে মক্কার কাফের মুশরিকদের একটি দাগভাঙ্গা প্রশ্নের জবাব দিতেছেন সেটা হল রসুল্লাহ আলহাসাল্লাম যখন কোরআন তালাওয়াত করে মানুষকে শুনাইতেন আর বলতেন হাজা যা কালাম রব্বি এটা আল্লাহর কালাম তখন মক্কার কাফের মুশরিকরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে কার কালাম আল্লাহ তার জবাব দিয়ে বলেন কাফের ও মুশরিক। তোমরা যারা বলো মুহাম্মদ নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম তাহলে বলো তো মোহাম্মদ জানে কি না আলিফলাম নিমের অর্থ কি আসলে মুহাম্মদ অর্থ জানে না তাহলে কিভাবে তার কালাম হলো হম্মদের কালাম যদি হইত তাহলে সে আলিফের অর্থ জানত লামের অর্থ জানত মিমের যেহেতু সে আলিফ লাম তার জ্বলন্ত প্রমাণে কোরআন শরীফ মোহাম্মদের বানানো না এটা কার কালাম কার কালাম মোবাইলের ফ্লাস বন্ধ করেন এ করান শরীফ কার হ্যাঁ যুবক ফ্লাস বন্ধ করো দুই নম্বর জবাব নবী জানেন না কেন আলিফলাম মিমের অর্থ নবী জানেন না কেন এর একটা জবাব হল রসুল আলিমুল গাইবের মালিক না গাইবের মালিককে অদৃশ্যের খবর ডাইরেক্ট কে জানেন আর কেউ নবী জানেন আল্লাহ বলেন হেরসুল আপনি বলুন আসমান ও জমিনের বাসিন্দা কেউ গাইব জানে না ই একমাত্র কেউ জানে সম্ল গ ইমন একমাত্র ইমনি এক মাত্র আলি মুলি ওষ আলি মুর্ষতিহু কলামে জিন্দপুর আকিম হিকমত উলয় জল তো কদিম জমি অল কুরুনে হাকিম। আর কেউ নবী জানেন কেউ যদি বলে আমার পীর সাহেব জানেন গাইবের মালিক কে নাইব জানেন না এ বিষয় অনেক আলোচনা আপনাদের কাছে হয়েছে গাইবের একমাত্র মালিক আলিফলাম ইম এগুলোর অর্থ নাই তো কোরানে আল্লাহ কেন দিলেন তার তিন নাম্বার জবাব আল্লাহ মুমিনের ইমানকে পরীক্ষা করতে চান কান ইমান মুমিনের কিভাবে যে আল্লাহর কোরআন বুঝলে মুমিন তুমি মানবে নাকি না বুঝলেও মানবে যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কালাম বুঝলেও মানি না বুঝলেও মানি লোকটা মূর্খ হলেও ইমান আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না লোকটা ট্রিপল টাইটেল যদি পাশ করে লোকটা প্রাসঙ্গিক ভাবে একটি ভেজালের নিরাসন ঘটাতে চাই সেটা হল টেলিভিশন থেকে একটি ফাতোয়া দেয়া হল কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ এটা হলো একটি ফতোয়া এখন তাকে যদি আমি প্রশ্ন করি আপনি যদি বলেন অর্থ না কোরআন বলুন আলিফুলাম নিমের অর্থ কি পারবে তাহলে আপনি কি বলতে চান আলিফুলাম নিম পড়লে অর্থ হবে না স্বভাব হবে না স্বভাব হবে না এবার মদিনার ফতোয়া কি আল্লাহর নদী বলেন যে ব্যক্তি কোরআনের এক অক্ষর উচ্চারণ করলো আল্লাহ তালা খুশি হয় তারা মুায় দশটা করবে হরফুল হরফুল আল্লাহর নবী বলেন আমি বলি না আলিফুলাম মিম তিনটা বিলে একটি অক্ষর না না আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর লাল আলাদা অক্ষর নিম আলাদা অক্ষর কেউ যদি মোহব্বতের সাথে সম্মানের সাথে আজমতের সাথে কেউ সাথে সাথে আমুল নামায় তিরিশটা নাক আল্লাহ লিখে দিবে আরো সহজে বুঝেন রমা জানে খতমে তারাবি হয়নি হয় তাহলে আর কি হালাত টেলিভিশনওয়ালা বললেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই যদি টেলিভিশনের ফটোয়া মানেন তো তারাবি নামাজ বন্ধ করে দাও আর যদি বলেন না চল্লিশ বছর ধরে আমাদের মসজিদে তাহলে টেলিভিশনের ফটোয়ার ঘরে তালা তালা ঝুলা দাও ওখানের ফটোয়া কোন শোনা যাবে শুনলেই ফ্যাস লাগবে মুসলমানের ভেতরে ঠিক নেই তাহলে কোরআনের অর্থ না জানলেও আমরা মানি জানলেও যারা বুঝলেও মানে না বুঝলেও মানে তার ইমানদার আর যারা বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না ওলোকটা পাগরিওয়ালা হল তার ইমান তো মে মোধ হাহি তো মে মা শুতো এলাহি मुझु से मुझु को कर। के देखो मुझु में तुझु को एक दिलन तार चार जवाब अवश्य गर्थ आखकने लेखक जाने, जाने पाठक लेखक के উদাহরণত বলি মানুষ আমরা অনেক কিং করি না অর্থ অবশ্যই আছে লেখক জানে পাঠক এখন কোন পাঠক যদি এইচ দিয়া কার্ডটা ধরে অর্থ করে এইচ মানে হাজি সাফ এম মানে মৌলানা জীবনে মাদ্রাসার বারান্দায় ঢুকলাম না তুই এম দিয়া মাওলানা বানায় দি তাহলে তুমি এই চেমদিয়া কি বুঝাতে চাও ভিজিটিং কার্ডওয়ালা বলে ও ভাই লক্ষ কোটি টাকা আমার পকেট অভাব নাই তবে মক্কায় গিয়া একবার ধাক্কা খাওয়ার সুযোগ নাই তাহলে এইচ দিয়া কি বুঝাইলাম এইচ দিয়া বুঝাইতে চাই আমি लेखकें पाठक ना आलिफ नाम अर्थ अवश्य आगो आर खाले खल्लाह मखलुक से দু খবর হুনিয়া কি নয় শুভ নজর হম কে আজ দু জুদ বাহরকার খুদাবাস আলি ফি এরপরে আল্লাহ বলেন কিতাব নিকটের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই আরবিতে বলে বলে হাজা ভালো করে বুঝেন দূরের জিনিস ওই জালিকা, নিকটের জিনিস আরবি আরবিতে হাজা বলুন তো কোরআন শরীফ আমাদের কাছে না দূরে অনেক কাছে অনেক আমার সিনার ভেতরে আল্লাহর কোরআন আমার হাতের সামনে আল্লাহর কালাম তাহলে এখানে হবে হাজাল কিতাব আল্লাহ কেন বললেন কিতাব জালিকাল কিতাব বলার দরকার ছিল জা লিকাল কিতাব কেন বললেন এটা তো এই কিতাব এটা তো ওই কিতাব না তারও চারটা জবাব আল্লাহ হাজা না বলে যা কেন বললেন এক নম্বর যদিও তোমার আমার হাতের সামনে লাইনগুলো লেখা কালো অক্ষরে তবে এর তাপসির ব্যাখ্যা এর তোমার আমার কাছে না এর ব্যাখ্যা আমার তোমার জেহেন থেকে ব্রেন থেকে অনেক দূরে আল্লা যত কিতাব দান করলেন ওই কিতাবের কোরআনের মধ্যে আল্লাহ সমষ্টিগত ভাবে দিয়েছে আল্লাহ ওদিক ইঙ্গিত করে বলেন কিতাব এটা মোহাম্মদের উপরে অবতীর্ণ করা আলাদা চার নম্বর জবাব হলো নবীর দল আল্লাহ যে বললেন কিতাব মানে ওই কিতাব ওই কিতাব মানে দূরের কিতাব আসলে এটা দূরের কিতাব এটা কাছের না আমরা মনে করি জমিনের বাড়ির না হ্যাঁ লৌহে মাহফুজ আপনার পারসে নাকি শিক্ষক ছাত্রকে কে বলে বলতো হিমালয় পর্বত কাছে না আসমান কাছে ছাত্র বলে স্যার হিমালয় পর্বত অনেক দূর আসমান কাছে। কিভাবে বললি বলে আসমান দেখা যায় হিমালয় পর্বত দেখা যায় না কোথায় সেফুজ আল্লাহ বলেন আমার নবীকে আমি দাওয়াত দিয়া মেয়েরাজের রাত্রে লৌহে মাহফুজ দেখাইছি নবী সৌহে মাহফুজ দেখেছে সংরক্ষিত একটি তক্তার নাম আল্লাহর নবী বলেন আমি লাউহে মাহফুজ আল্লাহর মোহব্বতের নজরে নিজে সচক্ষে দেখলাম আমরা বিচরণ করি বিজ্ঞানের ভাষায় বলে আর এই যে মহাশূন্য খালি জায়গা এই মহাশূন্যটার উপরে আমরা তাকাইলে দেখি আসমান বিজ্ঞানীরা বলে এটা প্রথম আসমান মাঝখানের খালি জায়গাটাকে বলে মহাশূন্য এই পৃথিবীর থেকে পাঁচ বছরের দূরত্ব হলো প্রথম আসমান মহাশূন্য পেরিয়ে উপরে যাও প্রথম আসমান আল্লাহর নবী বলেন আমি প্রথম আসমানে গিয়া দেখলাম দুইটা দরওয়াজা দনো দরজায় তালা লাগানো দরজাগুলো জমরা জমড়া দিয়ে কুট পাথর দ্বারা বানানো আর তালাগুলো হলো নূরের তৈরি তালা আর ওই তালার ছাবি হলো বিস্মিল্লাহ আল্লাহর নবী বললেন আমি জীবরা অলৌকিক ঘটনা প্রথম আসমানটা আজ করতে পারলাম এত বিশাল এই যে মহাশূন্যটা পাঁচ বছরের পথের পরে প্রথম আসমান মোটা পাঁচ শত বছর প্রথমটা এটাও পাঁচ বছরের দূরত্ব এর উপরে গেলাম দেখলাম সেখানে দ্বিতীয় আসমান ওখানেও দুটো দরওয়াজা আছে আমি নবী দরওয়াজার তালা বিশমিল্লা পরে খুলে ফেললাম পাঁচ শত বছরের দূরত্ব আল্লাহর নবী বলেন আমি আসমান পেরিয়ে তৃতীয় আসমানে চলে গেলাম মহাশূন্যবাদ দিয়ে তৃতীয় আসমানটাও পাঁচ বছরের মোটা আল্লাহর নবী বলেন আমিও আসমান দেখে উপরে চলে গেলাম চতুর্থ আসমানে গিয়া দেখলাম জমিনের মধ্যে আলো দেওয়ার সূর্য চতুর্থ আসমানে লাগানো আল্লাহ চতুর্থ আসমানে সূর্যটারে বানায় রাখছেন সুন্দর উপরেও তিনটা আসমান নিচেও তিনটা আসমানের আসমানের সাথে সূর্য লাগানো ওই সূর্যটা তিনটা আসমান ভেদ করে জমিনের মধ্যে আলো দেয় এর নবীর আলো দেয় মুফাসির কারণ বলেন আল্লাহ তা যত আসমান বানাইছেন সবগুলো স্বচ্ছ গ্যালাস দ্বারা বানানো সব আসমানগুলো স্বচ্ছ গ্যালাস দ্বারা বানানো फले रंग आसबें फसल रंग आसबें आलो दिए शुद्ध रंग दिल कमिया हमें अब तुम फसल और फल मध्य दरकार সাদের ব্যবস্থা করেছি সূর্য দিয়ে আমি আলোর রঙের ব্যবস্থা করলাম আর চাঁদের আলো দিয়ে সাদের ব্যবস্থা করলাম আল্লাহর নবী বলেন সূর্য চতুর্থ মানে লাগানো এই সূর্যটা অনেকটা মুখ আছে উপরের দিকে লাগানো এই একটা মুখের তাপ এত বেশি ফিরিস তারা ঠান্ডা পানি দেয় যেন তাপমাত্রা কমে যায় দিনের বেলা সূর্য রাতে নাই এরপরে এত ঘাম এত গরম তাপ বলেন ময়দানে সূর্য থাকবে মাথা রাধা চুপড়ে সমস্ত সূর্যের মুখের তাপ নিচের দিকে দেওয়া হবে আল্লাহর নবী বলেন এই সূর্যের তাপের কেয়ামতের ময়দানটা আমার জমিন হয়ে যাবে একটু চিন্তা করো বালিশে মাথা লাগায় হাসরের ময় দানে কেমন করে সূর্যের তাপ সহ্য করবা আল্লাহর নবী বলেন এরপরে আমি উপরে চলে গেলাম আবার চলে গেলাম মহাশূন্য পাঁচ শত বছরের তার উপরে ষষ্ঠ আসমান পাঁচ শত বছরের মোটা এর উপরে আর একটা চলে গেলাম মহাশূন্য শত বছরের দূরত্ব চলে গেলাম चले गलम क्रमान्लम घर टाफ कर जमीन जन जमन एक बनाई जमीन का मामूर बनाई फिर तरह আল্লাহর নবী বলেন আমি সাত আসমানির উপরে নূরের ঘর দেখে আর উপরে চলে গেলাম কিছু দূর গিয়ে দেখলাম সিদ্ধুল মুহ একটা বড়ই গাছ ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেল অনেক উপরে যখন চললাম অনেক উপরে যাচ্ছি আল্লাহর কুদরতে দেখি অন্ধকার অন্ধকার এমন স্তর পেরিয়ে আল্লাহ তাল আমাকে অনেক উপরে নিলেন আর উপরে চলে গেলাম গিয়া দেখলাম পানির উপরে আল্লাহর নূরের তৈরি আর সে আজিম বানানো আল্লাহ তারা পানির উপরে আর সে আজিম রাখছেন নূরের তৈরি আর দাঁড়ানো এদের পা হলো জমিনের নিচে আল্লাহর নবী বলেন আমি উপরে চলে গেলাম অনেক উপরে গিয়া দেখি একটা চেয়ার বসানো কুর্সি যাকে বলে এটা আতজন জন ফিরিস তারা নিয়ে দাঁড়ানো এদের পাও হল সুন্দর করে লেখা ওখানে আল্হামদুসুরা যেমন শুরু থে জমিনের কোরআন শরীফেও আল্হামদুসুরা সুরা শুরুতে আল্লাহ বলেন কিতাব এটা ওই কিতাব মানিয়ে জমিনের কোন কিতাব না এটা সেই আর শেয়া জিমের মাহফুজের কিতাব কালাম কুর আনে হাকিম তরানি আল্লাহ বলে লা এটা এমন একটা কিতাবের মধ্যে কোন ভুল নাই ভুল যেটার মধ্যে নাই সেটা কোনো সন্দেহ ভাইরা আমার আল্লাহর কালাম এমন একটি পিওর কিতাব আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন হেফাজতকে করবেন ইন্ন জল নজি করহু ইন্দু লহ আল্লাহ বলেন কোরআন হেফাজত করবো আমি যেমন আমি আল্লাহ তাকেও হেফাজত করব কোরআন এমন দামি একটি কি সামান্য কোন কাপুরের দাম নাই কোরআনে লাগলো গিলাফ নাম হলো কাপুরের দাম বেড়ে গেল কাঠের কোন দাম নাই আল্লাহর কোরআনের সাথে যখন লাগল কাঠের দাম বেড়ে গেল রেহাল নাম হলো। এর আমি বান্দার কোন দাম নাই কোন দাম নাই আজ এত মানুষ এখানে কেন হাজির হয়ে গেল টাকার জন্য খানার লোভে না রে না। একমাত্র নবীর আদর্শের আকর্ষণ আর কোরআনের বরগ এরে নবীর উন্নতের দাল আল্লাহ করবেন, কোরআনের রিডিং এবার লব্জ হেফাজত করলেন হাফেজ সাহেবের মাধ্যমে আবার কোরআনের ব্যাখ্যা গুলো মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন আল্লা বলেন একজন কোরআনে যিনি শুধু কোরআনের মধ্যে মুখস্ত করে রাখবে তার কত দামি বৈতিহী হালাল আল্লা তাকে দিবে আর যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা হেফাজত করলো তাপসিল করলো কোরআনকে আরো মজবুত করে ধরেছে এরা কোরআনের আলম এরা কোরআনের বড় দামি ব্যক্তি ফকির কোরআনের আলা বের করেছেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আলেম তো জান্নার পাবে কোন সন্দেহ নাই আল্লাহ তাকে এমন কিছু গুনাগার সাধারণ ভাবে সুপারিশ করার অনুমতি দিবেন বলেন কত গুনাগার হাফেজ সাহেবের ব্যাপারে জানলাম দশজন একজন আলেমের কত দাম বলে কেয়ামতের ময়দানে রসুলোর যুগে বনি বকর বনি গনম এদের একটা গোত্র ছিল বিশাল বংশ এরা ময়দানে বকরি চড়াইত এরা অগণিত বকরি চড়াইত पाले बकर अभाव नईम मैदने कुरान आलम जरा करें आल्ला महाब्बत नहीं चलो अगणित गुनागार के सुपारिश करार अधिकार आल्ला दिए दिव কোরআন হাসমে আল্লাহ বলবেন ও বান্দা কোরআন যারা পড়েছ আজ আমি আল্লাহর কাছে একটু কোরআন পরে শোনাও এক এক আয়ার পর আর এক তলা বেল্ডিং উঠে যাও বান্দা যত পড়বে লিফ্টের দেখ কোরআন এত দামি যে কোরআন পড়লো সে হলো জমিন আসমান এবং আখেরাতের কাছে সে হবে বড় দামি এ কোরআন আজ মুসলমানের কাছে নাই ভবিষ্যৎ বাণী করেছেন কোনদিন তোমার ইমান নষ্ট হবে না যদি দুইটা জিনিস ভালো করে দুটো জিনিস ভালো করে আক্র এক নম্বরে কোন দুই নম্বরে শুনন কার শূন্য मुसलमान रसुलर सुन्न खबर तीन सन्तान घुमायबा घुमाओ मोबाइल नहीं बस्त हो गई मोबाइल तुम्हारे लेखा पढ़ा तोम ध्वस कर मोबाइल तुम्हारे जीवन के बीर उन्नतर दाल कत अर्थ व्यय कत समय व्यय नकल करा सारा परीक्षा पास करार को रास्ता खोला कारण मोबाइल तुम जीवन शेष तुमन शेष जार घर कुर्ला मैय के जख कबर मध्य दाफन कर सबाई चले जाए तक अंधकार कबरे क्यों न ওই অন্ধকার কবরে চারটা বন্ধু থাকবে কয়টা কয়জন চার বন্ধু যাবে কবরে বলেন অন্ধকার কবরে মানুষকে যখন দাফন করে সবাই চলে যায় চারটা বন্ধু আসবে কবরে ফিরিস তারা যখন মাথার আমি হলাম এই বান্দার আপন প্রিয় বন্ধু করো কোথায় কোথায় অন্ধকার কবরে মাথার কিনারায় কে সহযোগিতার জন্য দাঁড়াবে नजरे आनाते पोसा देर এ কোরআন এত দামি এর সাথে দশ নেক সাথে বললে পঁচিশ নেক কোন বাগের বাচ্চা দাঁড়ায় বলেন কোরআন শরীফের অক্ষর ছাড়া আর কোন অক্ষর পড়লে একটা সবাব কথা বলেন না কেন হবে এর আল্লাহর বান্দা এটা এমন এক কালাম আল্লাহ চ্যালেঞ্জ দিলেন না রই বাফি এর মধ্যে কোন ভুল ভুল বের করার জন্য বর্তমান কেন রসুলের যুগ থেকে বড় বড় মাস্তানেরা চেষ্টা কম করে নেই আজ ও পর্যন্ত একটা ভুলকে উ বের করতে পারে নাই অত ভালো করে তুমি দাও এর বাংলার চালাক মুসলমান বলো আল্লাহর কালামের মধ্যে কোন ভুল আসেনি আল্লাহর কালাম সত্য না মিথ্যা সবাই একমত মহাব্বতে বলেন সবাই একমত আল্লাহর করান সত্য কত পারছেন সত্য सबा एकमत आल्ला कुरने जाना बयान आस एट मिथ्या सत्य आल्ला कलम भेतरे जहान नाम बयान आसनी मिथ्या আল্লাহর কালামে জাহান নামের বিবরণ আছে জান্নাতে যাবে আল্লাহ কোরআন করেছেন জান্নাতি। আল্লাহ কোরআন দিয়া বয়ান করেন যারা ন্যাক আমল করবে তারা জান্নাতি যারা বদ আমল করবে তারা জাহান্নামি অরে নবীর উন্মতের দল গালি দেওয়া নাকা আমল মিথ্যা কারো হক নষ্ট করা নাকা আমল সবাই জানেন বেপর্দা চড়া নাকা আমল গান বাজানো নাকা আমল পরের হক নষ্ট করা নাকা হারাম খাওয়া নাকা এগুলো কি আমল কথা কান না কেন আল্লাহ বলেন জাহান নামে কারা যাবে যারা নাকা করবে কথা না। যারা বদামল কি গানজা খাওয়া নাকা আমল চুরি করা নাকল ডাকাতি করা আলেম রে গালি দেওয়া মাদ্রাসার বিরোধিতা করা কোরআনের বিরুদ্ধে কথা বলা তা আমাকে জিজ্ঞাসা করো কেন কোরআন হাতে নও মোবাইল থেকে কোরআন ডাউনলোড করো বাংলা কোরআন ডাউনলোড করে কোরআনের বাংলা তর্জমা গুলো পড়ো জাহান্নাম আল্লাহ কেমন করে বানাইছেন যদি যাও আল্লাহ বলেন গুনে নিয়ে যদি কবরে যাও সাথে পানির অঙ্কুরগুলো গুলো উড়ে না এক একটা রেনু অঙ্কুরকে বলে একটা জার্রা আল্লাহ পাক বলেন এক যার পরিমান গুণানিয়া যদি কবরে যা করে যদি কবরে যাও তরুণা নিয়ে কবরে গেছো আল্লাহর আল্লাহর অন্ধকার কবর কার জন্য হবে জান্নাতের বাগান আল্লাহ আমাদের কবুল করেন আর কারো জন্য হবে জাহানা গুনা গালি করা সবাব না গুনা বেপার দায় চলা স্বভাব না গুনা এর মু ইসুফুলা এক নাটক দেখা সালাব কথা কয়ে পাবলিক জোরে ক ইউসুফ জুলাখার নাটক দেখা সবাবের নাটক দেখা সবরুদার ইব্রাহিম নাটক দেখা সবাব নাটক ইহুদিরা ইউসুফ জুলাইখার নাটক সাজাইয়া ময়বানে ছেড়ে দিলো এগুলোর দ্বারা মানুষ বলে এগুলো তো কোন ঢোল নাই কোন বাজনা এগুলো দেখলে দাল ইসুর নবী আছে ওই ছবিতে আছে নবীর নামে এক যে নবী বানাইলো এটা বেয়া দি হয়নি লিকুলিশ ইন্ না তুন ফিল অজীন তিন ইতামিল আদবি লিকুল ইসই ইন্ ফিল অজিন তুল ইতামিল আদবি আজ আমি দিচ্ছি না সব কিনে সেটা বলে তাহলে মুসলমান সব যাতে নাই তা করবে কেন অপচয় সময় নষ্ট করা খুব সব হ্যাঁ ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের পায়গম্বর বলেন গুণা নিয়ে যদি কবরে যাও दुई चाप दिवे आल्लर नबी आंगुल गोारक आंगुलीबी पाजर हार एक पार्श्व ढुके जाए जो चिटकार मार्बे दुनिया सबाई चितर आवाज जानबे जिनार मानूस आवाज सुनबे ना বাইরা আমার এ কোরআন এমন একদম এক সম্পদ আজ এ কোরআনের সাথে সম্পর্ক নাই আল্লাহর নবী বলেন কালা রসী থাকে চিরস্থায়ী যদি তুমি জেলখানার মেহমান এ মহব্বত করো কেয়ামতের ময়দানে এই মহাব্বত তোমার কল্যাণ बहुत चेष्टा करते भारत सतान विश्वविद्यालय डॉक्टर डिग्री निल ट अभाव नल्ला कलम बेर करार्ज चेष्टा शेष पर देखो आल्लहर कुरने को भूल नीजे कलेम अपने मुसलमानी कुरानर भूल बेर करार् चेष्टा करार करते गिया कुरान आयन जीवन भूल धरा पड़े गल भा दुनिया एक कथा बार बार सुनते भाल কোরআন শরীফের আওয়াজ যত শুনি ততই কত কবিতা শুনলাম কোরআনের মতো কবিতা আছে দুনিয়ার কবির কবিতায় ভুল আছে সুরের মধ্যে ভেজাল অর্থের মধ্যে ভেজাল কোনো জায়গায় কবিতা মিলে আর কোনো জায়গায় মিলে না আর আমার মাওলার কালাম এমন কবিতা ময় যতই মপড়ি ততই মিলানো মিলানো মজা আল্লাহ তাআলা মন মিলা মিলা কোরআন নাযিল করলেন এত সুন্দর আম্মা ইয়াতাসাউম আনিন নবাই আল अजीল আল্লাযীহুম ফিহি মুখতলিফুন আর রাহমান খলকাল ইনসান আল্লামাহুল বায়াত প্রত্যেক আয়াত মিলানো নিন ইয়া আইউল মুযাম্মি কুমিল লাইলা ইল্লা কালিলা মিসবাহু আবিন কাসমিনহু কালিলা আউজি দা আলাইহি ওয়ারতিলিল কুরআন তرتিলা ওয়দুহা ওয়াল লাইলি ইজা সাজা আছে কিন্তু আজ মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই আল্লাহর কোরআনের কারণে আমরা ঠগে গেলাম ट नहीं कान्ना बेकार कान्ना ची नार बोलो कुरान वाल एम क्यों बेकार आता কোরআন বেশি কিনা বলেন কোরআনওয়ালারা বেকার আছে না না ছোট বস একটা ছোট বাচ্চা কোরআনের হাফেজ বিদেশে গিয়ে স্বর্ণের পাহাড় গড়ে মোহ্বতের নজরে কোরআনের আকর্ষণ দিয়ে এক নম্বরের পুরস্কার নিয়ে বাংলাদেশে আসলো দল, আমার আল্লাহর যেমন দামি তারা হবে বড় দামি এরেনবীর উম্মতের দল আজকে কোরআনের কারণেই টুবি মাথায় কোরআনের বরকথে লাম্বা জামা পড়লাম কোরআনের বরকথে দাড়িটা লাম্বা করলাম এরে আল্লাহর গোলাম কারণে নাকি না না আল্লাহ সম্মান দান করেছেন আল্লাহ সম্মান দিবেন আল্লা গালি দিলে কথা কম এর বি আমরা রসুলের আদর্শের টুপি ভরার কারণে মাথা গরম তোমরা কেন কোম্গো মাথা গরম हमारा टुपी माथाय दिए माथा गरम कर अब्बा के गाली दिए बाबा के गाली दिए তারা বলে আমরা দেশের বড় এরা পাঁচ মিনিটের বক্তব্যের মধ্যে ভুল আর ভুল চিল্লা মাঝে মাঝে ধর্মের জয়গান গায়কুন্দিন বোকারি হ বলে কিনা আল্লা দু আড়াই ঘন্টা বয়ান চলে একটা উল্টা পাল্টা কথাও কেন হয় না এটা আমার বাহাদুরির কিছু না একমাত্র কোরআন শরীফের বরক কিসের বরকবন্নতের দল মাথায় না দিয়েছো। কতবার মুরুব্বির সাথে বেয়াদুবি করেছো এলাকার বড় মুরুব্বির সাথে বেয়াদুবি করেছো টুপি মাথায় না দিয়ে কত উল্টোপাল পার্সাবান দিয়ে কথা বলেছে। মিথ্যা বরং আল্লাহর শকর আমা যদি হালকা গরম হয় রসুলের আদর্শের টুপির কারণে আমরা ঠান্ডা আমাদের এত গালি দিলা আমি রাগ নাই কথা বল डर मद्रास जाए कुरान पढ़े माओलाना होते कुरान पढ़े मौला हे इंजिनियर होते जो स्कूले पढ़े लाभ नई कलेजे पढ़े लाभ नई क्यों ম্যাডামের লগে ঝগড়া করেছ তিন কতায় বাড়ি জা গিয়া এবার তালাক হইল কি না ফতুয়া দিতে পারবা কে দিবে হঠাৎ না কোন বাধা নাই থাকো তবে তোমার কাছে আমার অনুরোধ হলো তুমি ওখানে থাইখা তুমি রসুলের আদর্শের মালাটা গলায় লাগাও তোমরা যেমন বলতো মাদ্রাসায় শিক্ষার সংযোজন করো তাই বেশি না কেন ওখানে পই রাই মাওলানার সাথে সাথে পাস আইবিএ পাস করে ডাক্তার হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও হ্যাঁ তোমরা যদি আমাও ডাক্তার একদিকে মূর্তি অপর দিকে ইঞ্জিনিয়ার পারবো। তবে কি হবে কপাল তোমার পুরে যাবে এ দেশের সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা স্কুল কলেজ ছয় মাসের মধ্যে বন্ধু হয়ে যাবে दर्श अरे जुबार गोल तक तुम्हार्शे जुब स्कूल कलेजे दाड़ी वाला नाम জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে এর আল্লাহর গোলাম তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব আর পুলিশ বিডিয়ার আছি চাকুরি করে নাই কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে এর যুবক কতদিন আর যৌবনের বাহাদুরি করবা এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই গাড়ির নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ বিনয়ের সাথে বলে যাই পায় হাত রেখে বলি রে যুবক আমাদের দ্বারা হবে না আর তুমি যেই বন্ধু টাশ খেলো হ্যাঁ যুবক তুই যেই বন্ধুদের নিয়ে মদের আড্ডায় যাও জুয়ার আড্ডায় যাও তুই যেই বন্ধু নিয়ে লুড্ডু খেলো টাশ খেলো জুয়া খেলো আল্লাহ बंदु गुलो तोरा गुलो तोरे सुरी करार दस दिन खाबी सालाम जो मने कष्ट दे गोपने षड़े तोरे जबई लास्टा पानी मध्य भाषा दिवे किए जमिने है नाई गुलशानर हामलार आसामी बनाए दिवे, दिवे। ना देशर बंद ई सी नाम आपन बंधु ना तर खेते तर आपन बंधुना बंधु बना एक मन बुझा बाल से माथा लगे चिंता करार मत जुवक दारिवाला नाम अब नाई स्कूले पढ़े कलेजे पड़े दारिवाला नामी रैब आर्मी पुलिस নামাজি চাকরিজীবী ব্যবসায়ী কোটি টাকার মালিক দাড়িওয়ালা নামাজি আমি কেন পারবো না আল্লাহ বুঝি আমাকে ভুলে গেলেন আমি বুঝি জাহান নামের পথে আগা গেলাম না না আজকে থেকে তওবা করে নেই গলায় চুরি আসবে আল্লাহর নবীরে বেজার করব না চাকরি আল্লাহকে থাকার করব না হেদায়তের মালিক আল্লাহ ইজতের মালিক আল্লাহ দাঁড়ি কাটবো না নামাজ মুরব্বীর সাথে খারাপ আচরণ করবো না আল্লাহর কোরআন সহি পড়বো একজন বুজুরুগো খাটি আল্লাহওয়ালার বন্ধু হব যারা বলে আল্লাহওয়ালার দরকার নাই তারা কোরআন বিরোধী রসুলের হাদিস বিরোধী एकजन कान्ना वाला अल्ला वालार बंदु और पक्का आदा कर देशर बिुदे को षड़े लिप्त होबना खबर नियत जदि मु मुनाफिकी जदिना था खिताओवार नियते दो हाथ आल्ला के, के देखा दाओ মা বাবার তৌফিক দান করেন হাতিয়ালা বুজুর্গির বন্ধু বানায় দেন আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমাদের তো বা কবুল করে নেন আমাদের কোরআনের সাথে মজবুতামিহিজ رب ارحمهما كما ربياياني صغيرا رب ارحمهما كما ربياياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين কত যুব কত মুরুব্বী সাদা দারিওয়ালা হাজির সা আল্লাহ তালা কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন পর্দারের কত মা বড় আহাতার আপনার দিয়ে তুলেছি মাওলা গুণাগার বলে তারায়া দিয়ে না মেহরবানি করে জীবনের সকলের সব গুণাগুণ মা করে নানাল আয়াল্লা মাহফিল কবুল করে নানাল আয়োজন মেহরানি করে মাহফিল কবুল করে স্বভাবটুকু তার বাবার কবরে পৌঁছাবেন্লাহ মাহফিল সবার নাজাতে ওসিলা বানায় দেন আয়াল্লাহ মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা হল কবুল করে নেন আয়াল্লাহ যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আয়াল্লা আলোচনার ক্ষমা করে দেন সবাবাকে পৌঁছায় দেন অল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন কবর খবর সবার উপরে পৌঁছায় আয়াল্লাহ কারো হাত খালি ফিরা দিয়ে মালিক बसारो जब्लाई का खाली फिर दिन मेहरबानी कर सब गुना खाता गोफ कर देंकर सवा पोछाए তের আমলা আশেখ মানায় দেন ওদায়ার মালিক সকলের সিনার মধ্যে কোরআনের মোহাব্ব ঢুকায় দেন মাদ্রাসা কবুল করে নেন মাসজিদ কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তির ফয়সলা করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা করে চাকুরি করে হেফাজত করে নল বারমার মুসলমানের উপরে রহমত নাজিল করেন সহযোগিতা করে কবুল করে নেন আমার দেশে যারা আশ্রয় নিয়েছি ও দয়ার মালিক গাইবি খাজানা থেকে ফয়সালা করে দেন আয় আল্লাহ সঠিক ফয়সালার মাধ্যমে তাদের তাদের স্থানে যাওয়ার মতো নিরাপদে তৌফিক দান করেন আল্লাহ ধ্বংস করে দেন্ল ইসলামের ব্যানার নিয়ে যারা ধোকা দেয় তাদের হেদায়ার মালিক সমস্ত মুরব্বীদের আমিন গুলো কবুল করে নেন ওলা মাইক রামদের আমিন গুলো কবুল করে নেন যুবকদের আমিন গুলো কবুল করে নেন ছাত্রবাই পর্দার মা বোনদের আমিন গুলো কবুল করে নেন ওদের আদর্শওয়ালা জিন্দিগি দান করে নল যারা ব্যবসা করে চাকুরি করে লেখা পড়া করে সফলতা দান করে নল হালাল রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন হল এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা চেষ্টা করে। জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা কাজ করে সবাইকে দেশ ও দিনের দেন জালেম মোনাফিক দুশ্মন থেকে হেফাজত করেন অল্লাহ ইমান আমলের শক্তি বাড়াই দেন অল বাতিলের মোকাবলায় বিজয়ী করে দেন অল্ল সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন মাদ্রাসাগুলো কবুল করে নেন খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন অল্লা আয় আল্লাহ নসিদা আমাদের কবুল করে নেন মা বন্ধের আবেদা বানা দেন ছেলে সন্তান গুলো ন্যাক্কার দিনদার বানা দেন আয় আল্লাহ ঘরে ঘরে ন্যাক্কার ছেলে মেয়ে দান করেন সহিভাবে কোরআন পড়ার সৌফিক দান করেন প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন অল্লাহ সবার সাথে মিল মোহাবত করে দেন ও ওদায়ের মালিক এ ময়দান কেহ লেহকের ব্যানারে প্রতি বছর কবুল করে নেন্লাহ অনেকের মনে অনেক ব্যথা দূর